Assalamu alaikum wa rahmatullahi wa alayhi wa sallam wa rahmatullahi wa alayhi wa sallam. Innal alhamdulillah, na'madhu, na'sta'nihu, man yihdihillah. Man yihdihillahu fala musilnana, و man yujlim وأشهد أن الله إله إلا الله وحده لا شريك لا وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا انه كان فاحشة ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني زاني حين يزني وهو مؤمن في اخر الحديث رواه البخاري ومسلم রসুলফ রাহরত রন কাল রসল সাহাম ইন্নমিন আশরাত ইস আয়ুফ আল এল অজাল অক সোরা শারবুল খান অক সোরা অক সোরা নইস হাইবুল মুসলিম সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর आज के दिन बैठके संक्षिप्त बक्तव्य विषय पुरुष और नार अब सम्पर्क पुरुष और नार अब सम्पर्क सम्पर्क एक गुरुतवपूर्ण संक्षिप्त तत्व तथ्य बहल विवरण चेष्टा करब इनशल्लाह आजीज लिखित विषय पर कथा बलारूर्जरिद एक कथा तर प्रथम कथा हाई तो हम हटात् अपन एखने एस अपन को प्रस्तुति नहींणे हमारे एलकार सबाई उपस्थित होते विषयटी एम होते আর যদি বিষয়টি এমন হয় যে আমরা জানি আব্দুল বিন ইসুফ আজকে আসবেন আমাদের এখানে তারপরে আমরা আজকে উপস্থিত হতে পারিনি এর জন্য আমরা দুঃখিত জানি না কেন উপস্থিত হলাম না যদি ঘটনা এমন হয় যে আমি শিক্ষিত মানুষ কোরআন হাদিস তো বুঝি গিয়ে কি হবে তাহলে ভুল হয়েছে আপনি শিক্ষিত মানুষ নন এ কথাই ঠিক আপনাকে আপনার স্ত্রীকে আপনার পরিবারকে আমরা খুব সহজেই অশিক্ষিত প্রমাণ করতে পারি এমনটা দাবি হলে ভুল হয়েছে आज मन करेंपनार अर्थर अभाव नहीं वित्तशाली मानूष अपनारक्तव्य सुनते गए कि सहजे उस्मान गणी रजियाल्लाह तला सामने आना के एक भिक्षु देखाते परि आपनी ब कयटकार मालिक क्या बा आपनारे এরকম ধারণাই যদি উপস্থিত হতে পারেননি তাহলে ভুল হয়েছে জানি না বিষয়টি কেমন এরপরও আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করব এই ছিলেন এক আর আপনারা একটু আগিয়া বসুন আপনাদের সামনে যেন ফাঁকা না থাকে আর বাম দিকে জায়গা আছে রাস্তায় যেন কোনো মানুষ দাঁড়িয়ে না থাকে ওইদিকে দোকান পাটের সামনে কোন জায়গাতে দুইজন লোক যদি দাঁড়িয়ে গল্প করে তোমাদের এটা অযোগ্যতা তোমরা দ্রুত দেখো মানুষ দোকানে বসে দাঁড়িয়ে গল্প করবে আর আমরা বক্তব্য শুনব ওই বোকা মানুষের পরিচয় দিয়েছে থাকবে আর আমরা এখানে কথা বলবে এটা হয় তোমরা একটু সচ্ছার সজাগ হও বসে কোনো জায়গাতে কোনো দোকানের সামনে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পাবে না এ ব্যাপারে তোমরা আমাদের সহযোগিতা করো সম্মানিত উপস্থিতি যে সব পাপের কারণে পরকাল হারিয়ে যায়। তার একটি বড় পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক জেনা যে সব পাপের কারণে দুনিয়াবি শাস্তি উল্লেখ রয়েছে তার একটি বড় পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক জেনা মদ পান করলে মানুষকে চল্লিশ লাঠি মারতে হয় এটা দুনিয়াবি শাস্তি তার পরকালে জান্নাতো হতে পারে জাহান্নাম হতে পারে মানুষ যদি মানুষের ওপরে অপবাদ লাগায়। তাহলে তাকে আসিলা লাঠি হবে এটা দুনিয়াবি শাস্তি পরকাল তার ভালো হতে পারে মন্দ হতে পারে মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে এটা দুনিয়া বিশ্বাস্তি পরকালে তার জাহান্নামো হতে পারে জাহ্নত হতে পারে মানুষ যদি বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে মানুষ যদি বিবাহ করার পূর্বেই জেনাই লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে সম্মানিত উপস্থিতি অবৈধ সম্পর্ক একটি মহাপাপ গর্হিত অপরাধ এই মহাপাপ সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করবো ইনশাআলাহুল আজিজ এই কথা বলার পূর্বে এই ছেলেরা তোমাদের সাথে আমাদের জরুরি কথা বলো ওই যে দোকানে বসে আড্ডা পিটছে তোমার ভাই এর জন্য দায়ী আমি না তোমার বাপ ওই যে তোমার বোন এখানে বসে আছে মাথায় কাপন না দিয়ে এমনিতেই ওই যে তোমার বোন দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস কিনছে এর জন্য দায়ী আমি না তোমার পিতা এর জন্য তোমার পিতা তোমার পিতা তাহাজুত পড়ে জান্নাত কেনার চেষ্টা করে না যেন ভুল হিসাব তোমার পিতা তাহাজুত পড়ে জান্নাত পাবে একথা ঠিক নয় মানুষ তাহার পড়ে জান্নাত পাবে না এ কথাই ঠিক তোমার পিতাকে আগে সতর্ক সাবধান করি তার আগে বলি শোনে রেখো তাহার মানুষকে জান্নাত দিতে পারে না কর্মের ত্রুটি থাকলে দেখবা আগে এটুকুই দেখো তারপর তোমার বাপের সংক্ষিপ্ত বিবরণ তারপর তোমার বিবরণ তারপর তোমার বোনের বিবরণ তোমাদের তিনজনের বিবরণের পরে আমরা আমাদের আলোচনায় যাবো ইনশা প্রথমে আল্লাহ রাসুলের সামনে বলা হলো आल्ला नबी उमुक महिला बसी बसी सलाता आदाय बसी बसी श्याम पालन कर बसि बेसि दान खैर तब मुख दिए मानस कष्ट देशी के कष्ट दे रमलें हे फिर नार जहां नाम जब सम्मानित उपस्थिति आगे हादिस आरो बुझी भलो भाव जानी झलरा बोलते बार इबादत जगते आल्लाह के डार सबसे बड़ माध्यमटी कोबादत सलाद सलाद दिए आल्ला केत डाका जाबाद दिए आल्ला केत डाका जाए व्यतिक्रम एबाद सलाद जा दिए आल्ला के सबचे बस डाका जाने तलामुस सलाद ले दिक्री तुम्हारा सलात आदाय करो डे सला डबे बड़ माध्यम एदि के देखा बसी बसि सलत मान जो पड़े तरह की बेसि बस श्यम पालन इबादत जगते सब चेहरे दामी इबादत श्यम श्यम एबाद के जगत जत दामी इबादत पृथिवीते दामी इबादत नहीं ও মামা বাহেলি রাজিয়াল বলেন রাসুল সালাহী সাল্লাম বললেন ওমামা আলাই কাবিস আলাইকা কবি সাম মিসলা মিসলালাহু ও মামা তুমি শ্যাম পালন করো এবাদুতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোন ইবাদত নেই ও ফিরে লাহু ও মামা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই এই মহিলা বেশি বেশি শ্যাম পালন করে মানে তেরো চোদ্দ পনেরো মাসের শ্যাম থাকেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন মহরমের দুই দিন থাকেন আরাফর একদিন থাকেন আরো আরো থাকেন এই মহিলা বেশি বেশি শ্যাম পালন করেন তিন বেশি বেশি দান খায়াত করেন দান একটি ব্যতিক্রম এবাদত যা দিয়ে নগদ জান্নাত পাওয়া যায় আল্লাহ রাসুল বলেছেন আসাদক বুরহান দান হলো দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল আছে এইবারে আমার প্রমাণ এই যে দলিল আছে বিচারের মাঠে বলবো আমি আমি জান্নাত পাবো আমাকে যদি বলা হয় কেন তাহলে আমি বলবো আমার কাছে দলিল আছে আমি যে জান্নাত পাবো তার দলিল আমার কাছে আছে সেটা কি বলেন তো দান আল্লাহ রসল বললেন সলাল্লাহ আলি সাল্লাম আসাদ কত বুরহান দান হল দলিল বোখারে মুসলিম এই মহিলা বেশি বেশি দান খায়াত করে অর্থাৎ এবাদতের জগতে জান্নাত পাওয়ার জন্য যেগুলো ব্যতিক্রম এবাদত খুব দামি এবাদত সেগুলি এই মহিলা করে তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসল বললেন হেয়া ফিন ও জাহান্নায় সম্মানিত উপস্থিতি এখানে আরেকটি জরুরি কথা মাথায় আঘাত করছে বারবার এটুকু আপনাকে বলি আন বলেন। আলী ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো মল বিরোসম আল্লাহ নবী বলেন তো নেকি কি জিনিস পাপ কি জিনিস রায় ওই যে লোকগুলি দু ওই যে সাইডে দাঁড়িয়ে আছে তোমরা কি করছো আমাকে ওখানে গিয়ে নিয়ে আসতে হবে আমার অনেক কথা আছে ধৈর্য ধারণ কর জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ জন্ম দিতে যে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ সন্তান তোমার বাপ ধর্মের সাথে মা বসে আছে তোমার বাপ দিবে তোমার বাপকে প্রস্তুত থাকতে বলো বিচারের মাঠ বড় কঠিন এটা তোমার বাপকে বুঝাতে পারিনি আমরা ব্যর্থ জাতির সামনে বুঝাতে বললাম না বিচার মাঠ কাকে বলে বিচার আরম্ভ হওয়ার পূর্বেই পূর্বেই সাত আকাশ ডান হাতে ধরে সাত জমিন বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইনচারী স্বেচ্ছাচারী অহংকারী কোথায় আর বাপ কাকে বলে সত্য সত্যি যদি বাপ বুঝাতে পারতাম তাহলে সমাজ কলুষিত হতো না এইভাবে আমরা কথা বলছি ওখানে লোকটা দোকানে বসে আড্ডা না এ বোকা ছেলে তোমার বড় ভাই এখনো তোমার ভাবি কে নিয়ে টিভি খুলে কাপুরুষ জবাব আমি দিব কেন তোমার বাপ জবাব জন্ম দিয়েছে তোমার বাপ প্রস্তুত থাকতে বলো জবাব দেওয়ার জন্য তোমার বাপকে বলে দাও তোমার বাপ যেন তাহাজুদ পড়ে জান্নাত কিনে নেই জান্নাত রাস্তায় পড়ে আছে অসম্ভব তোমরা পাবে না এ কথাই বলছি তুমি অপেক্ষা করবকগঞ্জ একটা কথা আছে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না পাপ মানুষের বাপ নয় পাপ বিচার করবেই আপনার শ্বাস আছে বলে আপনি বুঝতে পারছেন না বিচার কি জিনিস বিচারের সূচনাই খুব কঠিন সূচনাই খুব কঠিন বিচারের এই পরিচয় দিয়ে স্বাভাবিকভাবে বিচার হবে আল্লাহ রসুল বলছেন লেসা বৈনা হুক অবৈন যখন আপনার সাথে আল্লাহ কথা বলবেন মুখামুখি তখন কোনো দোভাঁসি থাকবে না দোভাঁসি বুঝেন আমি বুঝি বাংলা ইনি বুঝেন ইংরেজি আমি এক গ্লাস পানি পান করতে চাচ্ছি এনার কাছে কিন্তু ইনি আমার ভাষা বুঝতে পারছেন আর এনাকে বলে দিচ্ছেন যে আব্দুল রাজাকি সাহেব পানি চাচ্ছে। এ তৃতীয় ব্যক্তির নাম দোভাঁসি যেদিন আল্লাহতলা বিচার আরম্ভ করবেন সেদিন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষি থাকবে না আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন থাকবে না একবারে মুখামুখি কোনো অন্তরাল কোনো আট থাকবে না এই সময়ে আল্লাহ রসুল বলছেন হো সে তার ডান দিকে লক্ষ্য করবে ডান দিকে লক্ষ্য করলে ফাইয়ারিন जीवन सब कर्म देखते बोक बोका तुमने बक्त्य शुरू तुम सले बोका बध श्रेणी मानूस भाभी मटर सैकेले पिछनेक्तब्य सुनते बोल तो तुम भैने इस भाने भाभी पास बस चापाचापी बक्त्य सुनते মানুষ নিচে নামতে নামতে নামতে নামতে একবার মানুষ পায়খানা হয়ে গেছে মানব তো জিনিস নাই বহু মানুষ তুমি তোমার অনেক কথা আছে। সনান যখন ডান দিকে লক্ষ্য করবে তার জীবনের সব কর্মগুলি দেখতে পাবে যেই ভাবে তুমি তোমার ভাবিকে নিয়ে এসেছ মোটর গেলে। ওই মোটর সাইকেল সহ ওইভাবেই দেখতে পাবা ডান দিকে ওই ভাবেই ছবি সহ দেখতে পাবা যেখানে যা অন্যায় করছো পুরুষ নারীর সাথে সব দেখতে বাবা বান্ধবীর হাত ধরে হাঁটছ এটা দেখতে পাবা ডান দিকে লক্ষ্য করলেই ফাইয়ার মাকঞ্জোর আসিন্ত লক্ষ্য করবে বাম দিকে বামদিকে ফাইয়ারামাকিনামালিহি সে দেখবে ডানে যা দেখলো যা দেখলো ডানে তাদের ভে বামে যা দেখলো ডানে তাদের ভে বামে যা দেখলো ডানে তাদের ভে বামে এরপরে সামনের দিকে লক্ষ্য করলেই দেখতে পাবে জাহার্নাম মুখের উপরে আছেন আল্লাহ সামনের দিকে লক্ষ্য করলেই দেখতে পাবে জাহান্নাম মুখের ওপরে আছে আল্লাহ বিচার শুরু হচ্ছে বিচার শুরু হয়নি সূচনা আপনি স্বাভাবিক মনে করলেন জন্ম দিতে পারলেই বা পাওয়া যায় জি না পাগলীয় বাচ্চাকে দুধ খাওয়াতে পারে পাগলিও বাচ্চাকে প্রসব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে কিন্তু পাগলি বলতে পারে না ওই যে এই যে ছেলেটা পড়ে আছে পাগলি বলতে পারে না আপনার স্ত্রী বলতে স্ত্রী আব্বু প্যানটা খোলো আমি কেটে দিই আব্বু করে কি তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন আব্বু আব্বু তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাঁয়া প্যান্ট লুঙ্গি পারে। যদি আপনার স্ত্রী না বলে তাহলে আপনার স্ত্রী পাগলির চেয়ে খারাপ এ খারাপ মহিলা একে বুঝাতে হবে নইলে একে তালাক দিতে হবে এ দিয়ে সংসার চলবে না এ আপনাকে ধ্বংস করেছে আপনার পরিবারকে ধ্বংস করেছে আল্লাহ রসল বলেছেন আর সংলা ধ্বংস তিনটে জিনিস বাচ্চাকে দুধ খাওয়াতে পারলেই মা হওয়া যায় না পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে পাগলীয় বাচ্চা প্রসব করাতে পারে তো আপনার স্ত্রীর মধ্যে পাগলির মধ্যে পার্থক্য কি পার্থক্য পাগলি কথা বলতে পারে না আব্বু প্যানটা খুলো আব্বো পাগলি কথা বলতে পারে না আব্বু আব্বু আব্বু বিষ মিল্লা ভাত মুখে দাও বিশ মিল্লা বলো বিষ মিল্লা আব্বু শোনা করে খাওয়ানো যত জরুরি বাচ্চা যখন খাবে তখন বিষমিল্লা বলে দাও তার চেয়ে কয়েক লক্ষ কোটি গুণ বেশি জরুরি আপনার স্ত্রী খায় পায়খানা করে দিন কাটায় ও কি করবে সংসারে ও কে और आपनी बाकी बुझे दुखित बुझाते पिता की जिनिसम के जिज्ञासा कर पप की जिनिस ने कि जिनिस कथाटार पूर्व यथाटार पूर्व आपनर পিতার কথা আমি বলতে চেয়েছি তারপর এই পাপ জিনিস নে কী জিনিস এই কথাটা বলে আমরা আলোচনার সূচনার দিকে চলে যাব সম্মানিত উপস্থিতি আগে আপনার একটু পরিচয় দিই দেখুন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি রয়েছে। দেখুন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি রয়েছেন এই ছেলে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ রয়েছে আজকে তুমি তোমার বাপকে কঠোর ভাবে সতর্ক করে দিও বাড়িতে পারবো ইনশাল ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই অতএব আপনি বিশ্বাস রাখুন আমি কোনো রূপক কথা বলি না আজকে বলছি না ভবিষ্যত বলবো না তিন শ্রেণীর মানুষ জাননাতে যাবে না এ কথাই ঠিক ইনশাআল্লাহ আমি কোনোদিনও রূপক কথা বলে পরিস্থিতি পরিবেশ নষ্ট করতে রাজি নই শুনুন এক মধুমেনুল খামার যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না যারা বিড়ি তামাক জর্দা সিগারেটগুল। গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না এখানে দাঁড়াও আর এইখানে দাঁড়াও যে বাচ্চা এদিক থেকে ঠেকিয়ে দাও আর এই দিক থেকে বাচ্চাকে এদিকে ঠেকিয়ে দাও যেন এদিকে দৌড়িয়ে যেতে না পারে তোমরা মনে করো না যে বক্তব্য মানে চলবে আমরা বাদাম খাবো সবটা একসাথে চলবে এটা মনে করো না পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে তারা জান্নাতে যাবে না শীতের দিনে মাথায় না কাপড় না দিয়ে তোমার বোন দায়ুষ কিনা এই বোকা ছেলে তোমার মা এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে ব্লাউজের হাত হলো এই বাহু পর্যন্ত এই বাহু থেকে তোমার বাপের ইতস্ত বোধ নেই তোমার বাপের বোধগম্য নেই তোমার বাপের মানবতা নেই তোমার বাপের বোধ দয় নেই তোমার বাপের হিতাহিত জ্ঞান নেই তোমার বাপ রাজশাহী চাপায় নব হাসাতে একটা মানুষ। বলো হাত এরকম খোলা আছে কেন তোমার মায়ের জবাব আমি কেন আমি তোমার বাপকে জব দেওয়ার জন্য ব্লাউজ পরে আছে পেট দেখা যায় এটা কার জন্য কে দেখবে তোমার জ্যেঠো তোমার চাচা কার জন্য তোমার মা এভাবে ব্লাউজ পরে কি দেখাতে চাচ্ছে তোমার বাপ তোমার মার সরম হয় তোমার মার হায়া হয় না তোমার মায়ের একটু লজ্জা হয় না তোমার বোন গেঞ্জি জাতীয় পায়ে জমা পরে আছে না বোকা ছেলে আজকে একটু দেখে নিও চোখে পড়ানো তোমার বাপ দেখতে পায় না তোমার বাপ তাহার দেখাচ্ছে ধর্মের সাথে ফাইজলেমি করে পরিবারের সাথে ফাইজলেমিও করে তোমার বাপ কি পেয়েছে তোমার বাপ বেটিকে দেখতে পায় না যে গেঞ্জি জাতীয় পাঁচজামা পরে আছে নগ্ন পোশাক পরে আছে ধর্ম দেখাচ্ছেন আপনি আপনার সাথে আমার অনেক কথা আছে আপনার সাথে আমার কোন শত্রুতা নেই আপনার জমি জমি আমি আপনি মনে রাখবেন ইনশাল্লাহ আপনার কিছু না কিছু পরিবর্তন করবই করব করবো ইনশাল সম্মানিত দিনী ভাই আপনি নিজেকে সংশোধন করুন বুঝাতে পারলাম না আল্লাহ রসুল বলছেন আর রাজুল ও স্বামী হচ্ছে কর্তা ওয়াল বার আত সৈ কর্ত্রী আল্লাহ রসুল বললেন আর হচ্ছে আর রাজুল ও স্বামী হচ্ছে কর্তা ওয়াল মারা আত সৈয়দা হচ্ছে কর্ত্রী আল্লাহ রসুল বললেন আর রাজুল ও বাপ হচ্ছে কর্তা ওয়াল মারা আতো মা হচ্ছে কর্তৃ নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা কোনো দিনও রসুল সাল সাল্লাম বলেননি কোনো দিন বলেননি আল্লাহ রসুল বলেননি তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এই কথা তিনি বলেননি আল্লাহ রসল জিন্দগিতে কখনো বলেননি তোমার বয়স দশ বছর নামাজ পড়ো এই কথা তিনি কখনো বলেননি তার বাক্য নেই তিনি বলছেন পৃথিবীর মানুষ পৃথিবীর পিতা বাপ তোমরা শোনে রাখ তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর বলো আব্বু নামাজ পড় আম্মু নামাজ পড় কতদিন চলবে সাত আট নয় দশ যখন তার বয়স দশ বছর হয়ে গেছে বহু আলায় হা আশ্রে শ্রী না দশ বছর বয়স হলে তাকে তাদাই করা ১৫ বছর বয়স পর্যন্ত দশ বারো বছরের ছেলে আহমাদ আজান হয়েছে ওঠো চলো মসজিদে এসে দেখছি না এখনো কি করলেন এই নামাজ পড়েছেন দাঁত কথা বলেন কয়দিন বলেছেন বলেন আপনি বাপ আপনার মতো ধীরিত বাপকে কবর দিতে এসেছি আপনি পরিবার নষ্ট করেছেন কি দেখাচ্ছেন আপনি কাকে বাপ বলে যা দুঃখিত জাতিকে বুঝাতে পারলাম না বাপ কাকে বলে কয়দিন পিটিয়েছেন এর জন্য কয়দিন এই যে পনেরো বছরের ছেলে নামাজ পড়ে না কি পেয়েছেন আপনি বুঝাতে পারলাম না আল্লাহ রাসুল বলছেন ওকে নামাজ কি কি পিটানো জিনিস কাকে বলে পিটানো কাকে বলে কবে পিটিয়েছেন আজ বলেছেন নিজে নামাজ পড়লেন আপনি কর্মী এখানে আজকে এসেছেন আপনি নিজে কর্মী আসার সময় আপনি বলে দেননি এই আহমাদ সাবধান থাকো দোকানে বসে আড্ডা পিটো না আমাকে অপমান করোনা বলে দেন একটু স্ত্রীকে আমি আপনি পার না ওকে হিন্দুর মেয়ে বলেন এই বোকা ছেলে বলো যে ও হিন্দুর বলো ও হিন্দুর মেয়েটার আমি গল্প শুনতে এসেছি না ওটা তোমার বোন তোমার বাপ কি কবরে কাপুরুষ কথা বলছে কেন তোমার বাপ বলে দিতে পারেনি যে যাবা মুখ বন্ধ করে রাখবা অনুকূলে ভাই বোন নামাজ পড়ে না জবাব তোমার বাপকেই দিতে হবে পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে এ কথা ঠিক নয় আমি কাপুরুষকে বাপ বলতে চাই না পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচা আছে কথা ঠিক নয় কাপুরুষ ঘেরিনিত মানুষকে আমি বাপ বলতে চায় না আল্লাহ রসুল বারবার বলছেন দেখো বিবাহ করো না দেখো পৃথিবীর মানুষ বিভাগ করোনা তোমার যদি ক্ষমতা না থাকে বিবাহ করো না ক্ষমতা ছাড়া বিবাহ চলে না ক্ষমতা ছাড়া বিবাহ চলে না দেখো তোমাদের ক্ষমতা নেই তোমরা রোজা থেকে থেকে থেকে যৌবনকে ধ্বংস করো তোমরা বিবাহ করো না আবুজার গেফারি বলছেন আল্লাহ রসুল আবুজার গেফারী রাজনী বলছেন আল্লাহ রসল আমাকে একটু নেতা করে দেন না আমার এলাকার আমাকে একটু নেতা করে দেন তখন আল্লাহ রসুল বলছেন হায় হায় করেছ কি তুমি আরে তুমি নেতা হতে চাচ্ছ তুমি দুর্বল মানুষ নেতৃত্ব আমার তুমি করেছ কি ধ্বংস হতে এসেছ নেতৃত্ব দিয়ে উমার সকালকে সকালে দেখাবেন বিকেলকে বিকেলই দেখাবেন উনিশ বিশ হবে না তুমি কেন এসেছ নেতা হতে আপনি কেন বাপ হতে গেলেন ক্ষমতা নাই তো জবাব আমি দেবো বলেন আপনি আমি ভাই ছেলে এই বোকা ছেলে ওই যে তোমার ভাই পনেরো বছর বয়স নামাজ পড়ে না বলো আমি জবাব দেবো না তোমার বাপ দিবে বলো ওই যে তোমার মন গল্প করছে জবাব আমি দেবো না তোমার বাপ দিবে কি বোঝাতে চাচ্ছ তুমি তোমার বাপের সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে তোমার বাপ বুঝতে পারিনি বাপ কাকে বলে দেখো তোমার বাপ তাহার যুদ্ধ পরে জান্নাত কিনতে পারবে না এ কথাই তোমাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে তোমার এখানে এমনি আসেনি এখানে খরচ আছে যদি তো আমি হঠাৎ করে উপস্থিত হয়েছি সেদিন আমরা ঢাকা লালবাগে উপস্থিত ছিলাম অনুমান করছিলাম পঞ্চাশ ষাট হাজার ষাট লোক আছে সেদিন ফিল্ডে দুইজন মানুষ দুজন হিন্দু মানুষ ইসলাম গ্রহণ করলো আমরা অনুমান করলাম যে পাঁচ সাত হাজার মতো লোক বসে আছে বাকি সব লোক দাঁড়িয়ে আছে এক পায়ে আছে, ঘন্টার ঘন্টা আমরা উপস্থিত ছিলাম জয়দেবপুর চৌরাস্তায় এরকমই পঞ্চাশ ষাট হাজার মানুষ হবে তিন ভাগের এক ভাগ বসে আছে দুই ভাগই দাঁড়িয়ে আছে আজকে এলাকার লোক উপস্থিত না হতে পারলেও দু একজন যারা উপস্থিত হয়েছে আমরা তাদের কিছু উপকার করার চেষ্টা করছি এলাকার লোক হয়তো বুঝতে পারিনি মনে করছে স্বাভাবিক বক্তব্য হয় তা আজকে হচ্ছে আর যদি বুঝতে পারে আসেনি তাহলে সে তার নির্বুদ্ধি তার পরিচয় দিয়েছে এরকম মানুষকে আমরা পছন্দ করি না বলো তুমি বলো তোমার চাচা আসেনি তোমার চাচি কিনে টিভি খুলে বসে আছে এখন জবাব কে দিবে ওই বোকা মানুষের জবাব কে দিবে ওই ঘেরিনীত মানুষের জবাব কে দিবে তোমার ভিক্ষুক করেছে আর আপনার পরিবারকে তিনি মূর্খ বলে ঘোষণা করেছে। তোমার চাচার পরিবারকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না এখনো বলছি তোমার চাচাকে নই যে ওই বাড়িতে বসে আছে নিয়ে আস আমি যদি মূর্খা প্রমাণ করতে পারি না আস তোমার চাচাকে তাহলে আমি এখন আর কথা বলবো না আজকে চলে যাবো এখনই তুমি আছে তিন বসে আছে নিয়ে টিভি খোলা আছে নিয়ে আসো আমি তাকে যদি বন্য বর বর অসভ্য প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমার চাচা এলাকার কোটিপতি মানুষ আমি উসমানের সামনে যদি তাকে ভিক্ষুক বানাতে না পারি তাহলে আমি বক্তব্য দেবো না তোমার চাচা কয় টাকার মালিক কি করতে পারে এলাকার কি করতে পারে অর্থ সম্পদ যা আছে তার অর্ধেক দিলাম হয়তো ভ্যান বড়া হতে পারে উমার রাজি আল্লাহ সিদ্দিক রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম ভ্যান ভাড়া না হতে পারে তবে তিনি যা বলেছেন এই বাক্যকে ডেঙ্গিয়ে পৃথিবীর যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব সেই দিন মানুষের সংখ্যা ছিল তিরিশ হাজার হাজার মানুষকে তিনি হাজার উঠ দিবেন আর পনেরো হাজার মানুষকে তিনি তিন মাস যাতায়াত খাওয়া খরচ টাকার গরম দেখাই আসেনি কেন বলো জবাব দিতে পারো তুমি ওর মানুষকে পছন্দ করি নেবে তারা বল হিসাব হিসাব পরিবর্তন করতে হবে তোমার চাচার এই অপছন্দ কর্ম এই নৌরিক কর্মের পরিবর্তনের জেনে এসেছি তুমি সাবধান থেকে কালকে বলে দিও আমি পাঁচ পয়সা পরুয়া করি নে তোমার চাচা রাগ করলে কি ধান করলে কি আমি পরুয়া করি না আমি কারো বাড়ির সাথে সম্পর্ক রেখে বক্তব্য দিতে আসেনি তোমার বাড়ির সাথে আমার বাড়ি নেই তোমার সাথে আমার কোনো গণ্ডগোল নেই সম্মানিত উপস্থিতি আপনাকে মূল্যায়ন করি আপনি আমার দিনী ভাই আপনাকে মূল্যায়ন করি আপনি আমার দিনী ভাই এই ছেলে তোমার বাপকে সাবধান হতে বলো তাহার হবে না তোমার কাছে বলেছেন সিনফানে আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের श्रेणी मानूष जहां नामे जाम श्रेणी मानूष जहां नामे जा श्रेणी हमारे तुम बन एक बोझा तुम एक, एक बुझ तुम कथा आगे बोली आल्ला रसुल बोल सम्प्रदाय मानूष जनगण माहम से तर हाथ थक लाठी কলেজে পড়ো তো তোমাকে দেখছি তোমার হাতে লাঠি তুমি ছুটে যাচ্ছ মানুষকে পিটাচ্ছ আবার দেখছি তোমাকে পাল্টা ধা করছে পুলিশ আবার তোমাকে ছাত্রমন্ত্রী ছাত্র আন্দোলন দেখো এমারি কথা এবং কর্মের পূর্বে বিদ্য তোমার হাতে কেন লাঠি তুমি বলো শোন তুমি যদি লন্ডন থেকে পড়ে আসো বড় ডাক্তার হও তবে তুমি চোর হওয়া তোমার ভিত্তি খারাপ তোমার জন্মই খারাপ তোমার ভিত্তি খারাপ তোমার জন্মই খারাপ বলো তোমার হাতে কেন লাঠি তুমি বলতে পারো মোবাইলের কণ্ঠটা মহিলা কণ্ঠ কেন তুমি বলতে পারো ইসুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান মাঠ কর্মী মুসলমান তুমি বলতে পারো টিভিটা ছাড়লেই প্রতিটা লয়ের বিক্রি করছে কোকো কলা ঠান্ডা মেরিন্ডা ছবি দেওয়া আছে ধরে আছে ঠান্ডা কেন পুরুষ দিয়ে কোকো কলা বিক্রি করা যায় না নারী কেন তুমি বুঝতে পারো না বোকা ছেলে গার্মেন্টসে এত নারী কেন পুরুষ দিয়ে গার্মেন্টস চলে না তোমার হিসাব নেই তুমি আমি তোমাকে কি দিয়ে বোঝাই এই বোকা ছেলে ও লন্ডন থেকে পড়ে এসেছে বড় ডাক্তার ঢাকা মেডিকেলের ডাক্তার মাসে দুই লক্ষ টাকা মাসে বেতন পায়। ও ভদ্র মানুষ সুন্দর মানুষ তার চেম্বারে একজন হসিয়ার সুন্দর ছেলে নেবে বলো তার চেম্বারে সহযোগী নারী কেন বুঝাতে পারলাম না ওর ভিত্তি খারাপ ওর জন্মই খারাপ ওর ভিত্তি খারাপ শোনো মধ্যখানে যে কথাটা তুলেছিলাম সেই কথাটা আবার বলে নি ভারত বাংলাদেশ পাকিস্তানের ভিত্তি খারাপ এর জন্যই খারাপ এর সূচনারি ছাড়া বুঝে না যখনই কলেজে ভর্তি হয়েছে ভর্তি পরে দেখছে তখন সে একদিকে যখন যাবে তখন আর একদিকের প্রতিপক্ষ মানুষকে কি চুমা খাবে না তার বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে বলেন বলেন তার ভেতরে আচরণ থাকে কি করে ওই কথাটা যেটা পরে বলতে চেয়েছিলাম ওই কথাটা কথার মধ্যে ঢুকিয়ে দিলাম একটু আপনি খেয়াল করেন সামান নামান রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুলকে একদা জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল বলেন তো মানবির ইসম আল্লাহ রসুল বলেন তো পাপ কি জিনিস নাকি কী জিনিস আল্লাহ রসুল বলেন তো পাপ কি জিনিস নাকি কী জিনিস আল্লাহ রসুল বলেন তো পাপ জিনিস নেকি কি জিনিস এই ছিল দেখো তো আল্লাহ রসল উত্তর কি বলছেন আল্লাহ রসল বলছেন আল বীরক নাকি হলো ভালো আচরণ বললেন না নেকি তিনি তো বললেন না নেকি হলো হজ কই তিনি তো বললেন না নেকি হলো কোটি টাকা দান কই তিনি তো বললেন না নেকি হলো রামাজানের রোজা তিনি বললেন বাপ একদলের তোমার ভিত্তি খারাপ আছে ভালো আচরণ থাকে কি করে দেখবা তুমি একটু দেখো একটু দেখো এইদিকে এই ছেলে তোমাদের ঢাকা সায়দাবাদ থেকে একটা গাড়ি ছুটেছে যাবে কুমিল্লাই যাচ্ছে খুব জোরে পাশ দিয়ে একটা গাড়ি কত জোরে চলে গেল একটু গিয়ে গাড়িতে চাকা নষ্ট হয়েছে যাওয়ার কন্ডাক্টার বলছে ড্রাইভার সবে বলছে ঠিক উচিত উচিত হয়েছে তাই বলছে এখনই সৌদি আরবে চলো এই মুহূর্তে আরব চলো এই মুহূর্তেই একটা গাড়ি পিছন দিক থেকে খুব জোরে ওভারটেক করে চলে গেল একটু গিয়ে গাড়িটার চাকা নষ্ট হয়েছে এবার পিছনের গাড়িটা ওখানে গিয়ে যাবে না থেমে যাবে থেমে গিয়ে বলবে মালার মালার খবর কি হয়েছে ব্যাপারটা কী ঘটনা কী চাকা নষ্ট না আমাদের গাড়িতে একটা চাকা আছে নেন কি ইঞ্জিনের ক্ষতি হয়েছে দেখে দেখি আমি ভালো বুঝি দেখি ইঞ্জিনের কি ক্ষতি হয়েছে যতক্ষণ পর্যন্ত গাড়ি ঠিক না করতে পারবে ততক্ষণ পর্যন্ত গাড়ি যাবে না আমি বুঝতে পারলাম না ভালো আচরণ কাকে বলে তুমি ভালো আচরণ কি দিয়ে শিখবা তোমার মাও জানে না তোমার বাপ ও জানে না তোমার মাস্টারও জানে না তোমার মাস্টার নিয়ে কেউ জানে না সবাই খাই পায়খানা করার দিন কাটায় সবাই একবারে ওই পশু প্রাণী ওই হায়ানা হিংস্র প্রাণীর মতো হায়ানা একটা প্রাণী আছে হিংসক এই ঢাকা চিড়িয়ানা খাতা আছে পুকুরের মতন ঢাকা চিড়িয়াখানায় আছে সব চিড়িয়াখানাতে নেই হায়ানা এখানে আছে দেখে আসছেন কালকে কুকুরের মতো একটা হায়ানা প্রাণী সবচেয়ে হিংসুক মধ্যে কথা ঢুকিয়েছে কথাটা শেষ হলে আবার ওখানে যাবো এই ছেলে তোমার কথাটা বলার পরে তোমার বোনের কথা বলার পরে আমরা আলোচনায় যাব তুমি একটু থামো শুনুন চল না একটু এ দেশ আর সে দেশের তারতম্য দেখে একটু এই তারতম্য একদিন বলছিলাম মনে আছে আপনাদের এ গ্রামের নাম কি গৌরনগর ছেলে সাইকেলে চড়ে কব জড়ে যাচ্ছে যেতে যেতে যেতে ইঁটে ধাক্কা খেয়ে উঠে পড়ে গেছে কয়েক আছাড় খেয়েছে ছাল ছালচামড়া উঠে গেছে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে আর ভূখণ্ডের বাচ্চা এখনই সৌদি আরবের একটা বাচ্চা কত দুষ্ট বাচ্চা কত জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে যেতে যেতে ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে কয়েক আছাড় খেয়েছে ছাল ছালচামড়া উঠে গেছে উঠে বলছে তাক্কাল তো আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা রাখি আমি পড়ে গেছি তাতে কি হবে আমি আল্লাহর উপরে ভরসা রাখি অমুকের বাচ্চা অমুক এট রেখেছে এটাও শিখেইনি। এটা এখানে বলতে হয় সেটাই জানে না কথা বুঝাতে পারলাম না এর ভিত্তি খারাপ পড়তে গিয়ে যদি আর হাতে থাকে তাহলে বলেন এর ভিত্তি কি হতে পারে এর ইতিহাস এখন যদি আমি এখান দিয়ে হেঁটে যাই সহত্তর বছর মানুষের একটা গায়ে যদি পা লেগে যায় তাহলে চট করে বলবে কপালে চোখ নাই দেখতে পাও না এই কথা অথচ সালাম দেওয়া না যায় ঝাড়াম আমি বলবো যে মনে কিছু নেই আমি খেয়াল করিনি এই কথাটা বলার আগেই আপনাকে বলতে হবে যাও যাও যাও যাও ছেলে যাও যাও আমি মনে কিছু করিনি যাও হবে যাও এ কথা আপনাকে আগে বলতে হবে এর নাম আচরণ আল্লাহ রসুলকে বলা হলো আল্লাহ রসুল বলেন তো নে কি জিনিস আল্লাহ রসুল বলেন তো নেই কী জিনিস তখন আল্লাহ রসুল উত্তরে কি বললেন বলেন তো দেখি ভালো আচরণ মনে থাকবে না আজকে যদি এই এইটুকু শিখে যান মনে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা খরচটা যা করেছি একটু সফল হয়েছে আশ্চর্য এই ছেলে তোমার বাপের কোটি টাকা দামের গাড়ি তোমার বাপের আচরণ দেখেছ তোমার বাপ গাড়ি নিয়ে যাচ্ছিল একটা রিক্সাওয়ালা গরিব মানুষ থেকে না চাপাই নবাব যদি কুকুর বাড়িতে ঢুকে তাহলে বলে হট হট হট দোহ আর যদি ঢাকাতে এই গোর কোনো বাড়িতে কুকুর ঢুকে যায়। তাহলে বলে ছেট ছে এভাবে কুকুর দূরে করে তোমার বাপ ওই গরিব মানুষটাকে কি বলেছে তোমার মনে আছে তোমার বাপ যেন তাহার জান্নাত চেষ্টা না করে তোমার বাপকে বলছে যখন তোমার বাপ খেতে বসেছে জোরের সোনা তাদাই করে বা না করে এরকম সময় খেতে বসেছে তোমাদের একটা গ্রামের গরিব মানুষ ওই সময় দরজা আঘাত করেছে কে আহমাদ ছ এখন এসে সময় পাইস না যা পরে আসিস খেতে বসছি এই প্রয়োজন দেখাতে এসছে যা এখন যা পরে আসিস এটা তোমার বাপের চরিত্র ওই জন্য ওই ওই লোকটাও ধনী মানুষ দরজা খুল দেখছে গরিব মানুষ আহমাদ ও আহমাদ আসছি গরিব মানুষ আয় হায় বেটা ওইটাইকে নিয়ে আয় গরিব মানুষ আয় আমার সাথে টুক খায় এনে আয় আয় আহমাদ আমার সাথে টুকায় এনে কেন আসছিলি বিশটা টাকা নিত না আমার একটু প্রয়োজন আচ্ছা আচ্ছা যা বিশটা টাকা নিয়ে যা এটাও চরিত্র আগেরটাও চরিত্র কথা আপনাকে আমি বুঝাতে পারলাম না আচরণ কি জিনিস এই ছেলে তোমাকেই বা আমি কি দিয়ে বুঝাবো আচরণ কি জিনিস আল্লাহ রসুলকে বলা হলো যে নেকি কি জিনিস তখন আল্লাহ রসুল বললেন ভালো আচরণ তো তোমাকে আমি কি দিয়ে বুঝাবো ভালো আচরণ কি জিনিস শোনো অন্তত আজকে এতটুকু আমরা তোমাকে পরামর্শ দিই জিন্দগিতে কোনোদিন মানুষের সামনে জোরে চিৎকার করে কথা বলো না মুরব্বিদের সামনে চিৎকার করে কথা বলেছ ওটে হাদের ক্ষমানীয় কালকে জিন্দিগিদের কোনো জোরে কথা বলবো না এটা আগে সিদ্ধান্ত আর একটা কোনো বয়স্ক মানুষ গাড়িতে হোক যেখানে হোক বাড়িতে হোক দেখলে উঠে দাঁড়া বসতে দিবা চাচা আসেন আসেন বসেন আপনি বসেন তোমাকে আমি কি দিয়ে বুঝাই ভালো কেন কথা এসেছে জানো তোমার হাতে কানে লাঠি এবার তুমি বুঝো তোমার কাছে চলে আসলাম আবার দেখো আল্লাহর নবী বলেন আমার দুই শ্রেণীর মানুষ ওরা জাহার নামে যাবে আমি তাদের দেখে নি আমার উম্মের দুই শ্রেণীর মানুষ ওরা যাবে। লাম আমি তাদের দেখিনি ওরা জাহার নামে যাবে এক তুমি কমন মানুষ সম্প্রদায় জনগণ দুই মাহুম শেয়তুন